আসার কোনো ঠিক ছিল না তাও আপনারা টেনেছেন আমি চলে এসেছি মহাব্বতে টেনেছেন আমার মহাব্বতে আসার চিন্তা ছিল কিন্তু শরীর না পুরোনো ধরুন আসবো বলে এটা চিন্তা মাথা থেকে সরিয়ে দিচ্ছিলাম যাব না যাব কিন্তু আপনাদের মহাব্বতে আমি চলে এসেছি এখানে তো যাই হোক জলসায় এখানে হচ্ছে ভালো মার্শাল্লাহ আমার ভাইফো আগে তো অনেকে ওয়াজ করেছে আমার ভাইফোর ওয়াজ অনেকক্ষণ আর কিন্তু কিছু নেই আমি দু একটা আলোচনা করব আপনাদের সাথে দু একটা কথা নিয়ে আলোচনা করব একটা জিনিস বলেন এই যে ধরেন থেকে বা থেকে এইখানে মজলিসটা যে হয়েছে এটা আল্লাহ রসুলের মজলিসের এবাদতের জায়গা ঠিক আছে তো যে জায়গায় আল্লাহ রসুলের সেই জায়গাটায় রহমত বর্ষণ হয় না গজব বর্ষণ হয় রহমতের দ্বারায় ধুয়ে যায় না গুনা বাড়ে কতটা ধুয়ে এতটা না এতটা না সম্পূর্ণ সম্পূর্ণ যায় তাহলে আমরা হচ্ছে এখন বেগুনা আমাদের কিন্তু কোনো গুণা নেই না কথা বুঝতে পেরেছেন তাহলে আমাদের আমরা এখন সকলে কিন্তু বেগুনা বেগুনা আমরা এই মুজমিজ থেকে ছেড়ে খালি দুকত কত হাঁটব শুরু হয়ে যাবে ভুল বলছি না ঠিক বলছি বলে এই বন্ধ ছে অহরহ গুণা করে ফেলবেন ইবলিশোকা দিয়েছিল ইবলিশ শান ধোকা দিয়েছিল মানুষকে ইবলিশ শতান যখন আল্লাহর ইবাদত করত। তখন ইবলিশ সে আছে আল্লাহাক আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে শয়তান বিরক্ত হলো বললো আল্লাহ আমি তোমার আদম মাটি দিয়ে আদম তৈরি করার কি দরকার ছিল আদম তো তোমার দেশে মারামারি ফাটাফাটি এইগুলো করবেই তো আদম সৃষ্টি করলে কেন তো যাই হোক তো না আমি আদম তৈরি তো করেছি আদমকে তোমাকে আমি সেজদা করার হুকুম দিচ্ছি এটা হয়েছিল না হয়ে আল্লাহ বলে না যে করলো না লবলিশের গলায় দিয়ে দেওয়া হলো তখন এই কথা বলেছিল আল্লাহ পাকে আয় আল্লাহ তোমার আমি এত ইবাদত বান্দিং করেছি করে যদি আমার এইটা উপহার হয়ে থাকে তাহলে আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইব আর কিছু না তখন আল্লাহ বললেন তুই যা চাইবি আমি তো বল তখন ইবল বলল। আপনি যে আদমকে সৃষ্টি করলেন আমার আমার ওপরে দরজা দিয়ে সেই আদমকে আমি স্থির হয়ে থাকতে দেবনি পৃথিবীতে আমি সব সময় তাদের ঘরে বোনার ভেতরে লিপ্ত রাখবো সেরাম আমায় বলেন তখন আল্লাহ বলেন শোন আমি তোকে এত ক্ষমতা দিচ্ছি আমার যে পাওয়ারটা চলে সেই পাওয়ারে আমি তোকে ঢোকা ক্ষমতা দিলাম কিন্তু তুই শুনেলে আমার মমিন বান্দাকে আমার থেকে সরাতে পারবি না এটা বলেছিলেন আমার থেকে সরকার আল্লাহ আল্লাহ কি বললেন ওটা বসার ভেতরে তোমরা খালি একবার অন্তর দিয়ে আমাকে ইয়াদ করবে জিন্দিগির গুণাকে আমি মাফ করে এই কথা বলেছেন না বলেন না এটা আমার কথা না আল্লাহর কথা তাহলে এইবারে বলেন আপনাদের গোনা আছে না নেই আপনারা এইখানে স্বার্থ নিয়ে এসছেন না নিঃস্বার্থ ভাবে আপনারা আল্লাহ করে নিঃস্বার্থ ভাবে যদি এসে থাকেন আর আমরা যদি নিঃস্বার্থ ভাবে এইখানে এসে থাকি আমাদের ভেতরে যদি কোনো স্বার্থ না থাকে টাকা দুনিয়া দৌলাত তাহলে আমরাও কিন্তু নিঃস্বার্থ ভাবে এসছি তো যে যে মজলিসটা নিঃস্বার্থ মজলিস সেই মজলিশেম করে দিয়েছেন আমাদের বান্দাদের জন্য আল্লাহ পাক পাঁচ অক্ের নামাজ মুখার করে দিয়েছেন হজরের নামাজ পড়লাম হজরের নামাজে যখন দাঁড়ালাম তো নামাজে দাঁড়ালে কি গুণা থাকে রহমতের নিচে থাকা হয় না রহমতের বাইরে দাঁড়ালামে গুণা যাই নামাজ আমি টেবিলের কাছে গেলাম যে আমার স্ত্রীকে হেঁকড়ে বললাম এই চা দিতে বললাম চা দিস নি আরেকটা বললাম চাটা কি হলো দুটো কথা কি এক হলো তাহলে এই কথাটা বললে কি আল্লাহ খুশি হবেন না যদি হেঁকড়ে বলো খুশি হবে কি খুশি হবে না তাহলে সাথে ভালো ব্যবহার করতে হবে শ্রেণীতে চোখের গুণা কথার চলার চলাফিলার গোনা আমার ঘরে আলমারিতে টাকা আছে আমার একজন দেনাদার যে আমার টাকা পায় সে আমার কাছে এসে বাবা হুজুর আমার টাকাটা দেন আমি বললাম বাবা মিথ্যা কথা বললো এইভাবে গুণা হজর থেকে লিয়ে জোহর পর্যন্ত গুণা হলো জোহরের রক্তে কিন্তু আল্লাহ নামাজের পরে গোনা মাফ করে দিলাম আবার জোহর থেকে আসর আসর থেকে মগরব এইভাবে নামাজ নামাজ যত পড়বে গুণাগুণা আল্লাহ ভাফ করতে থাকবেন এসার নামাজের পরে আর গুণা করার কিন্তু কিছু জিনিস নেই এসার নামাজ পড়ে সাধারণত মানুষ কি করে স্বামী স্ত্রীতে খোস গল্প করে আল্লাহ আল্লাপ বলছেন স্বামী স্ত্রীতে যেখানে খোস গল্প করে সেখানে আমার আশটা খুশিতে ঝুমে উঠে এটা বলেছেন না বলেন না হ্যাঁ তো যেখানে খুশিতে খুশিতে আল্লাহর আস ঝুমে ওঠে সেই জায়গাটায় রহমতের বর্ষণ হয় না হয় না রহমতের ডুবে যায় এবার রহমতের নিচে শুয়ে রইল আছে ঘরে রাখা যায় না যায় না টিভি ঘরে রাখা টিভি খারাপ কি টিভি খারাপ না ভালো টিভি কিন্তু খারাপ না আমি যদি একটা যে কাজগুলো ভালো না তো আমি যদি খবর শুনি তাহলে তো কোন গুণা না কিন্তু এর মানে এই না টিভি রাখা চলবে আমি টিভি রাখতে বলছি নি আমি বোঝাচ্ছি আপনাদের করে। আমি যদি টিভিটা খুললাম খুলে আমি খবর শুনলাম হবে কি আমি আমেরিকা টুইন টাওয়ার পরে গেছে সেইটা দেখলাম গোনা হবে কি গোনা হবে না কিন্তু আমি যদি নাচ গান শুনি গোনা হবে অতএব আমাকে এর থেকে দূরে তাহলে আমি এসার নামাজের পরে গোনা করার জায়গা আছে যদি আমি সেইটাকে না করি তাহলে ভালো তো এসার নামাজের পরে খোঁজ গল্প করে আমরা ঘুমলাম তাহার্যতের অত্তব উঠে পড়লাম তার জোতের ওখ্যে উঠে আল্লাহকে ইয়াদ করলাম আমি বেগুনা আমার কোনো গুণা নেই তো তার জোতের ওয়াক্তে উঠে যখন আল্লাহকে ইয়াদ করলাম আল্লাহ বলছেন তোমার জুতর ফিতের দরকার হলে তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেবো এটা বলেছেন না বলেন তোমার যা দরকার তুমি আমার কাছে চাও আমি দেবো তোমাকে তো সেই চওয়ার মতন মুখটা তৈরি করতে হবে তো চর মুক্ত মুখ তৈরি করতে গেলে প্রত্যেক ওই নামাজের পর থেকে নিয়ে এসেন নামাজ পর্যন্ত সারা সারাদিনে কটা ব্যবসার হিসাব নিকাশ করেন না করেন তো আপনি দিনে কটা গুণা করলেন এটা যদি হিসাব নিকাশ করতে থাকেন যে আজকে এই তেরোটা হয়েছে আমি কালকে একটা কমিয়ে দেবো যেরাম করবো কমবে না কমবে না এরাম করে করে যখন জিরোতে এসে যাবেন তখন কি হবে আপনি একজন আল্লাবালা হয়ে গেলেন তাহলে আল্লা আলাহ হওয়া সহজ না কঠিন সহজ যদি আপনি চেষ্টা করেন তো এইভাবে গুণাগুণ আল্লাহ মাফ করে দেবেন যখন আপনি বেগুনা হয়ে যাবেন আপনার যখন ওই জায়গায় আপনি পৌঁছে যাবেন তখন আল্লাহর কাছে আপনি যেটা চাইবেন আল্লাহ আপনাকে সেটা দেবেন তখন আপনি আল্লাহর কাছের মানুষ হয়ে গেলেন আল্লাহর মাহবুব মান্দা হতে পারলেন তো মাহবুব বান্দা ফির সাহেব খালি হবে আম মানুষ হতে পারে না চেষ্টা করতে হবে কথা বুঝতে পেরেছেন আধ্যাতিক জগৎটা এত সুন্দর আধ্যাতিক জগতে সমুদ্রে যদি কেউ একবার ঝাঁপ মেরে থাকে ডুবুক মারে সে কিন্তু জীবনে আর সেই জায়গা থেকে উঠবে না তো আধ্যাতিক শিক্ষা করাও কিন্তু সহজ যদি আপনি মনে করেন আমি হব আল্লাহ হতে পারবেন আপনি যদি মনে করেন চেষ্টা করব জীবনেও হবে না কথা বুঝতে পেরেছেন আধ্যাত্মিক জগতে স্বপ্ন দেখা যায় জানেন স্বপ্ন যে দেখা হয় নবীকে স্বপ্নই দেখা যায় জানেন তো আপনারা হ্যাঁ নবীকে স্বপ্নই দেখা যায় নবীকে আরেকটা কি হালে দেখা যায় মোরাকাবা হালতে মোরাকাবাটা কিরাম একটা হচ্ছে চোখ চেয়ে মোরাকাবা করা যায় আরেকটা হচ্ছে চোখ বন্ধ করে যাদের কনসেন্ট্রেশন পাওয়ার মানে একগ্রতা হুজুরি কাল এই জিনিসটা যাদের খুব প্রভাব তারা কিন্তু চোখ চেয়ে মোরাকাবা করে সে মোরাকাবার মাধ্যমে নবীকে দেখা যায় কেউ চোখ বন্ধ করে নবীকে দেখতে পারে মোরাকাবার মাধ্যমে আর দেখা যাবে। আচ্ছা ভাই বলেন তো আপনারা এখানে যতজন আছেন অন্ধ লোক কে আছে একবার হাত তুলেন অন্ধ কেউ আছেন কেউ অন্ধ আছেন দেখেন আপনারা এইখানে হাজার খানিক লোক হবেন নাকি হ্যাঁ তো হাজার লোকের ভেতরে কিন্তু একটা অন্ধ নেই সব চোখ আলা অন্ধলোক অন্ধ লোক থাকলে একটা জাহিরি লাইনে চো কলা লোক বেশি অন্ধ লোক কম আর বাতির লাইনে ঠিক ওই চো কলা লোক কম অন্ধ লোক বেশি চোখ কলা লোক কম অপারেশন করে আবার চোখে দেখে মানুষ চোখ দেখতে পাই অন্ধ হয়ে গেছে আবার দেখতে পায়। তাহলে অপারেশনের মাধ্যমে যদি চোখে দেখা যায় তো সেটা কে দেখালো ডাক্তার আল্লাহর হুকুমে সেই ডাক্তার কার হুকুমে করলো আল্লাহর হুকুম ছাড়া কিন্তু করতে পারবে না আল্লাহর হুকুম নেই হবে না তা চোখ অপারেশন করতে গেলে চোখ অপারেশনের আগে কিছু টেস্ট আছে কি ভাই টেস্ট হচ্ছে আপনার সুগার দেখতে হবে কোলেস্ট্রল দেখতে হবে কথা বুঝতে পাচ্ছেন টাইগোলিস দেখতে হবে ইউরিক অ্যাসিড দেখতে হবে থাইরয়েড দেখতে হবে এতগুনো চেক করা পরে তবে ডাক্তার চো অপারেশন করবে যখন আপনাকে সব কিছু টেস্ট করে দেখে নিলো যে হার ঠিক আছে বাবা ভর্তি হয় ভর্তি হয়ে যায় আবার ধার করে সুগার বেড়ে গেল বের করে দেবে অপারেশন হবে না তাহলে পুরোপুরি যখন আপনি ঠিক হবেন তখন অপারেশন তো জগতে ঠিক ওই রকম যারা অন অন্ধমাকাম একটা হচ্ছে খোলা মাকাম একটা হচ্ছে বাঁধমাকাম খোলা মাকাম হচ্ছে চোখ আলালো আর বাঁধমাকাম হচ্ছে অন্তমা বাতিনি লাইনে ঠিক ওইরকম তাদের চোখ অপারেশন আল্লাহওয়ালা বা আল্লাহর আল্লাহর যারা আল্লাহওয়ালা হবে তারা তাদের কিন্তু চোখ অপারেশন করে দিতে পারে তাদের বাতিনি চোখটাকে খুলিয়ে দিতে পারে আল্লাহর অলিদের ক্ষমতা আল্লাহ পাঠ দিয়েছে তাহলে বাতিনি লাইনের চোখ খুলতে গেলে তারও কিছু টেস্ট আছে কথা বুঝতেন তার টেস্টটা ওই মেডিকেল দাঁড়ালেন তার সাথে আন্দাজ করে নিবে যে এই লোকটা চোখ অপারেশন করা যাবে না যাবে না তাহলে সেই জায়গায় পৌঁছে যে যখন আল্লাহর উলির দরবারে যাবেন তখন আল্লাহর উলির কাছে ধরলে আল্লাহর উলি তখন চোখ বলতেও হবে আল্লাহ রুলির কাছে গেলে আল্লাহ আল্লাহর কাছে চেয়ে চোখ অপারেশন চোখ থেকে চোখের যে পর্দা ওই পর্দাটা আল্লাহ ঠিক রাখবেন আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের এই লাইনে আসার তো কেনায়ত করেন কথা বুঝতে পারছেন আমাদের যেখানে দ্বারা আমরা কি পরিষ্কার করি কলক বলা হয় আর বাংলাতে হৃদপিণ্ড তাহলে আমার যদি বাংলায় অপারেশন হয় আমি কি বলবো আমার হৃদপিণ্ড অপারেশন হয়েছে আর যদি আমেরিকায় হয় কি বলবে হার্ট অপারেশন হয়েছে আর আরবে বলবে কালব অপারেশন হয়েছে তাহলে কাল হার্ট হেড তিনটে কি এক না আলাদা কাল আলাদা কালবার হাটে যদি কাল পরিষ্কার করা হয় কাল বলতে মামদিকে দুধের দোয়াগুন নিচে কালবের মাকাম সেটা দেখতে হয় বিষমিল্লা গরুর আছে দেখবেন এরম একটা হাট যেটা গরুর বলা হয় বিসমিল্লা এরম ছোট পড়া চারটে ভাল বাচ্চা চারটে ছাঁটা করা দুটো দিয়ে ভালো রক্ত যায় দুটো দিয়ে খারাপ রক্ত যায় দুটো দিয়ে ভালো রক্ত আসে ভেতরে আর দুটো দিয়ে খারাপ রক্ত বেরোয় ডাক্তার সাহেব যদি থাকে সেই কথাটা আমায় বলুক ভুল বলছি কি নেই বলি কেন আমারই কদিন আগে প্রেস মেকার বসানো হয়েছে আমি এগুলো জানি চারটে ভালোবাসে কথা বলতে দুটো দিয়ে ভালো যায় দুটো দিয়ে খারাপ বেরোয় এটাই আর কি তাহলে যদি তাই হয় লাই লাহ্লা পরি না দেখে পরিষ্কার হয় না বুঝে পরিষ্কার হয় আমি বুঝলাম না লাইল্লা হবে এতে কাজ হবে এতে কাজ হবে না এটা যদি কেউ বলে একটা মানুষ কিছুই জানে না আন্দাজের উপর করে তার কাজ হবে কিন্তু আমি যদি বুঝে করি কাজ হবে কাজ হয়ে গেল ব্যাস আর আমি যদি সেটাকে বুঝে নিই সব জিনিসটাকে দেখেন মানুষের শরীরের ভেতরে আল্লাপ বলছেন খোদকে চিনো আল্লাহ কি বলছেন খোঁজকে চিনো আমাকে চিনতে। তাহলে নিজেকে আগে চিনতে হবে নিজের ভেতরে ধুকতে হবে তো লাই লহিল্লাল জেগে দাঁড়ায় যে কাল পরিষ্কার করা হয় সেই কাল্পটাকে খুঁজতে হবে সেই কাল্পটা কি কোন জিনিসটাকে পরিষ্কার করা হয় সেটাকে আপনারা কেউ বলতে পারবেন হ্যাঁ ভাই বলতে পারবেন কি কালটা জিনিস এটা এবার যদি বলেন হুজুর আপনি বলে দেন কিছু জিনিস তো আছে আমি বলব না আমি এক হুজুরের কাছে গেলাম আমার ঘর দিয়ে ঝরঝর করে পানি পড়ে আমার ছেলে মেয়ে খেতে পারে না খেতে পায় না তাদের কাপড় চুপড় দিতে পারি না গরিব আমি আমি এখনো এক হুজুরের কাছে গিয়ে বললাম হুজুর আমি আপনার নাম শুনেছি আপনার কাছে আমার খাওয়া দাওয়া হয় না আমার ছেলে মেয়ে অসুবিধা তখন হুজুর কি বলবে আচ্ছা বাবা আমি দোয়া করছি আসা শুনো তোমার খুব কষ্ট যদি হুজুর তার উপরে খুব দয়ালু হয়ে যায় তখন তুই বলবে বস তুমি ঘরে যাবে যে তুমি ঘরের ভেতরে যখন ঢুকবে তো আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো বলবো না বন্ধ করো তোমার তোমার ঘরে ঢুকে গেলাম তোমার ঘরে ঢুকে ডানটা খুঁড়বে খুঁড়ে একমন শোনা তোমার জন্য রাখা আছে তুই তুলে লমন শোনা তোমার জন্য ঘরে ডান সাইটে রাখা আছে তুমি তুলে নাও সে মুড়ি ধরেছে হুজুর কে বিশ্বাস করে সে সোজা ঘরে গেছে কিছু ভুলে গেছে তার মনে আছে একমন শোনা আমি ওখানে গেলেই পেয়ে যাবো কথাটা বুঝতে পারছেন যে সাগর লিখ করে সোনাটা নিয়ে সে তখন নিজে টাকা সংগ্রহ করার চেষ্টা কর ঠিক বলেছেন সোনাটা নিয়ে টানা নিয়ে চলে যাবে দোকানে নিয়ে যে বিক্রি করবে একটা গাড়ির জায়গায় দুটো গাড়ি করবে একটা বাড়ি জায়গায় দুটো বাড়ি করবে একটা পাঞ্জাবি পরে চলা যায় দুটো একদিন পেঁয়াজ ভত্তা আলু ভত্তা তারপরে কি বলে ফুলা খেয়ে চালাবো সপ্তাহে একদিন গোস খাবি হয় সে রোজ গোস খেতে শুরু করে দেব একটা কলসি কলসিতে যদি পানি ভরে দেন দিয়ে একটু ফুটো করে দেন কলসির পানি থাকবে তাহলে ও থাকবে টাকা ও তো শেষ করে আর যখন এটা শুরু করে দিল ওর পীর ভুলে গেলের কথা আর মনে নেই হুজুরের কথা মনে নেই যে হুজুর তোমাকে বললো তারপরে সে যখন শেষ হয়ে যাবে দু বছর তিন বছর হুজুর ভুলে আছে যখন শেষ হয়ে যাবে প্রথম কার কথা মনে পড়বে বলো বড় জোরে কার কথা মনে পড়বে হ্যাঁ এবারে সে হুজুরের কাছে এসছে হুজুর চিন্তা করছে শিবাটা গেল সেই যে আমার মরিদকে ছাড়লাম সে তার দেখাই করলি সে তো শোনাপুর তো জানে শোনা পেয়ে গেছে দেখাই করল নি তো হুজুর বসে আছে আমি গেলাম যে দেখ দূর থেকে দেখে হুজুরকে দেখে আমার লজ্জা লাগছে হুজুরের কাছে যাবো এতদিন দেখা করিনি ঠিক বলছে না ভুল বলছি এতদিন দেখা করি না আমি হুজুরের কাছে যাবো এবার আস্তে আস্তে যে হুজুর বুঝতে হুজুর মোচকে মোচকে হাসছে আর আমি কাঁদছি ঝরঝর করে আমি ঝরঝর করে কাঁদছি হুজুর মোচকে মচকে হাসছে কি বাবা কি খবর হুজুর আমায় বেয়া তৈরি আমি আপনার আমায় ভুলে গেছিলে তো তোমার সে এক শোনা কোথায় গেল হুজুর শেষ করে ফেলি তো ওই আমার আমার দরকার নেই আমার খালি একটা ব্যবস্থা করে দেন আমি যেন দুবেলা দু খেতে পারি আমার ছেলেগুলোকে ঠিকভাবে মানুষ করতে পারি হই পাগল শোন তোকে যে আমি একমন সোনা দিয়েছিলাম এটা তোকে পরীক্ষার জন্য দিয়েছিলাম তোর পরীক্ষা নিবার জন্য আমি দিয়েছিলাম তো এখন তো তিন মন সোনা আমার কাছে রাখা আছে তুই তিন মন সোনা পাবি তো হইজুর আমি আর সোনা লোমোন না কর ওইটা তুই লিবি তাকে কিন্তু নির্দিষ্ট জায়গা আর বলে গেল না তিনি বলে দিলেন তুমি খুঁজে বের করে দাও সে বের খোঁদালে করে দিন প্রথম এক মন সোনা পেয়েছে সারাদিন খুঁজতে পেল কুপিয়ে কুপিয়ে কুপিয়ে কুপিয়ে একটা জায়গায় যে পৌঁছালো তার হাতে ফুসা পড়ে গেল একদিন দুদিনের দরকার নেই হুজুর আমাদের খালি ঘর ওই পাগল তুই সব জায়গা খুঁড়ি আসল জায়গায় খুঁড়ি ওই যে খেজুর গাছটা আছে তোর ওই মাঠের মাঝখানে খেজুর গাছের গোড়ায় সেকড়ে তলায় ওইটা আছে যে সাবলমার পেয়ে যাবি সাবল মেরে যখন ওই সোনাটাকে বের করবে সোনাটা সে কি করবে বল চিন্তা করে লাস্টে কি করবে হুজুরের কাছে নিয়ে যাবে সে কিন্তু তার হাত দিলেন ওকে ভয় লাগবে হাত দিলেন সে তাঁরা পুঁটলা নিয়ে হুজুরের কাছে গেল কি বলে হুজুর সেই সোনা আমার কাছে নিয়ে লিখেন তুই না হুজুর আমি এলো বলে শোন গতবারে তুই পেয়েছিলিস তুই আমার কাছে জিজ্ঞেস করে লিস কি করব। তোকে আমি লিতে বলেছিলাম খেতে বলিনি তোকে সোনাটা আমি লিখে বলেছিলাম খেতে বলিনি তুই খেয়ে শেষ করে দি এই সোনাটাকে ভাগ কর এক ভাগ গরিবদের ঘরে দিয়ে এক ভাগ নিজের সংসারের জন্য রাখ এক ভাগ জমা কর সে নিয়ে চলে গেল আর সে হারাবে ওই সোনার হারাবে তার ওই বাড়তে থাকবে তো ঠিক আধ্যাতিক জগতের লাইনের কিছু কিছু জিনিস আছে যে কোনো বলা যাবে না বললে এরা তো বিক্রি করবে না খলিফা হয়ে যাবে আপনি বলে অনেক উচ্চ পর্যায়ের মানুষ অনেক উচ্চ পর্যায়ের মানুষ তা আপনি সেই জিনিসটা তখন নিয়ে মানুষের সামনে বলতে থাকবেন তখন মানুষ আপনার উপরে পাগল হয়ে যাবে জো এই হচ্ছে আসল্য একটা দাড়ি জোব্বা লেগিয়ে দিয়ে তোরবি হাতে নিয়ে ব্যাস খালি বসে ওই সব কথা আলোচনা করবো কত বুঝতে পারবো অতএ যে জিনিস যে কষ্ট করে পায় সে কোনোদিন সব করে উম সে খুব খাস লোক জানা লোক তবে তার কাছে বলবে যে বাবা এটা এই কত বুঝতে পেরেছ অতএব এই জিনিসগুলো তোমাদের ঘরে ঠিক রাখতে হবে হ্যাঁ তরিকার লাইনে এসতে হবে তরিকা মক্স করো কিছুদিন পিঠের পিছনে খাটো একদিন হয় না একদিনও হয়ে যায় সেই আঁকি রাজ্য থাকে পীরের লাই মুড়িদের লাইনের ভেতর কি আসল জিনিস বল তুমি ভালোবাসার মাকাম তো তোমাকে প্রথম তোমার পীরের সাথে সেই ভালোবাসা রাখতে হবে তারপরে তোমার নবীর সাথে সম্পর্ক হবে তারপরে আল্লাহর সাথে কথা বুঝতে একবারে টোকটা আল্লাহ হবে না অনেকে বলে থাকে ডাইরেক্ট আল্লাহ সাথে কানেকশন করেন কোন ব্যাপার এই মসজিদটা আছে এসব আমার সামনে যে ডাইরেক্ট আল্লাহকে পেয়েছে আমি তার সাথে কয়েকটা প্রশ্ন করব। উত্তর দিয়ে দেখ আমি মেনে নেব তারপর ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে পেতে গেলে ওসিলা ধরতে হবে আজ আমি এই ঘরটা তৈরি করলাম বিল্ডিং পাঁচতলা বিল্ডিং বিল্ডিংটা তৈরি করলো কে মিস্ত্রি রাজমিস্ত্রি এর প্লাস্টার করলো রাজমিস্ত্রি ওয়ারিং কি রাজমিস্ত্রি করবেন অন্য মিস্ত্রি ওয়ারিং করলো ওয়ারিং কমপ্লিট হলো রং কমপ্লিট হলো হয়ে গেল তাহলে কারেন্ট আনতে গেলে কারেন্ট যেটা ঘরে চলছে টু টোয়েন্টি ভোল্টেজ ফোর ফোর মেন রাস্তায় যেটা আছে ফোর আর মেন যেটা আছে এক এক কোটির সাথে যদি আমি কারেন্টটা নিয়ে যে জয়েন্ট করে দিই তাহলে বাস হবে না চলবে সব চলে যাবে তাহলে টু ভোল্টেজের সাথে দিলেও হবে না আগুন ধরে যাবে এই ফোর ফর্টির সাথে টু টোয়েন্টি ভোল্টেজ ভাগ করে যখন আমি সুইচটা ডুবো এই কারেন্টটা কিন্তু এসছে এক কোটি থেকে প্রচের ধরে তো আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন করলে বাস থাকে রবির সাথেও ডাইরেক্ট কানেকশন করলেও হবে না যে কোনো একটা অসুবিধা এই যে হুজুর পাশালাম মেয়েরাজে যে গেছিলেন কটা বুঝতে পেরেছ উনি সশরীরে গেছিলেন না অন্য কিছু শরীরে গেছিলেন বায়তুল মুকাদ আল্লাহ নবী কি বললেন আমার মমিন বান্দা যারা তাদের মেরাজ হবে নামাজের মাধ্যমে তাইতো নামাজের মাধ্যমে ধরেন একজন মমিন বান্ধা সে নামাজে দেরিয়েছে মমিন বান্দা নামাজের মাধ্যমে তাহলে মেরাজে যাওয়ার আগে কিছু সিস্টেম আছে কিছু কাজ আছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ইমান ইমান আগে না নামাজ আগে ইমান আগে ইমান তারপরে হচ্ছে নামাজ হ্যাঁ নামাজ হয়ে গেল তারপরে হচ্ছে এলমে তাসাউ তারা নামাজের পরে তরিকা মা অর্জন হাকিকাতে সালাদ হবে আগে হাকিকাতে সালাত না আগে একক্রতা হ্যাঁ এককগ্রতা যদি না হয় হাকিঘাতে সালাদ হবে তাহলে আগে হচ্ছে এককগ্রতা তারপরে হাকিমাতে হাকিকাতে সালাত হয়ে গেল তারপরে আল্লাহ কে বলবো কে বলবো কি যাবে ঠিক কথা তাহলে মমিনের কিন্তু রুহ চলে তো রুহ যদি একটা মানুষের চলে যায় সেই মানুষটা জীবিত না মৃত্যু বলেন তাহলে মৃত্যু মানুষ নামাজ পড়বে কি করে প্রত্যেক মমিন বান্দার সাথে একটা করে ফেরেস্তা আল্লাহ মুকাদ করে দিয়েছেন নামাজ কায়েম যেটা বলে বেদা ফকিরা বলেন আমার নামাজ কায়ম হয়ে নামাজ কায়মটা কি বল পাগল